শ্রোতা বাইবরা অন্য সময়ের মত আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি রসুলের সংক্ষিপ্ত জীবন নিয়ে যা আপনার টুইট আকারে আপনার মুসা ইবন রাশিদ আল আজমি সিরাত বিস্তারিতভাবে উল্লেখ করেছেন তিনি আবার টুইট আকারে তার টুইটারে আপনার রসুলের জীবনীটা সাধারণের জন্য খুবই সংক্ষিপ্ত তুলে ধরেছেন তো আমরা যারা একবারে বিস্তারিত জানতে চান না এই পর্বের মধ্যে তিনি যা বলতে চাচ্ছিলেন তা হচ্ছে রসুল আকরম সাল আলী ইসলাম হজরত আয়সরানাকে বিবাহ করলেন উম খাদি কালের পরে তিনি আর্ধ করলেন মানে থাকা শুরু করেন এই হ্যাঁ নামা চুক্তিনামা করে ফেললেন এবং তিনি একমাত্র প্রথম স্ত্রী পর যার সাথে তিনি ঘর করা শুরু করেন যদিও হজরত সৌদের পূর্বে হজরত আয়সদ ইত রানা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন রসুল আকরম স্লামের সাথে কিন্তু তিনি মুখায় থাকা অবস্থায় রসুলের ঘর করা শুরু করেননি म घर शुरू कर लिखते पाई हजरत सऊदर अदी नबी साम के एक पे, पे जान तीन बसत कारण हजरत आयशा घर शुरू कर मदी ने आसार पर ইসলামের আদেশ নিশীত খুব শক্তভাবে তিনি ধরার চেষ্টা করতেন আর এই মহিলাটা আমেরি গোত্রের আরব দেশের যা আমেরি বংশের লোকেরা তা নিয়ে গর্ব করে হ্যাঁ এরপর তিনি বলছিলেন যে আবু তালেবের মৃত্যুর পর কোরাইশ বংশের লোকেরা রসম আকরম ইসলামকে কষ্ট দেওয়া শুরু করে এবং যারা আপনার বুদ্ধিহীন মানুষ বেকুব টাইপের তারা রসুল আকরম সাহায্যের উপর ঝাঁপিয়ে পড়ে যেটা আবু তালেবের সম্ভব হয়নি রসুল আকরম সাল ইসলাম কিন্তু আবু তালেবের মৃত্যুর পর বেকুপ লোকেরা হ্যাঁ রসুল আকরমসুল ইসলামকে কষ্ট দেওয়া শুরু করে এই কারণে রসুল আকরমসুল ইসলাম দুঃখ করে বলেছিলেন যে মাননি এমন কিছু আমার সাথে আচরণ করেনি যতক্ষণ পর্যন্ত আবু তালে মৃত্যুবরণ হ্যাঁ করেনি আবু তালেবের মৃত্যুর পরই ঝাগড়ছে কিন্তু আবু মৃত্যুর আগে বংশের লোকেরা আমাকে কিছুই কষ্ট দেয়নি এটা ভাইয়া মধ্যে এসেছে তখন রসুল আকরম সাহায্য ঘাড়ের মধ্যে পা রাখবেন হ্যাঁ পা রাখবে এটা সে ইচ্ছা করেছিল কিন্তু আল্লাহ শাহরুহু তার রসুল কে রক্ষা করেছেন যে তাকে এইভাবে লাঞ্ছিত করতে আর আবুজাহাল رسول أكرم صلى الله عليه وسلم قال لقد قد اوضيته في الله وما يوضى أحد وخفت في الله <تصفيق> وما يخاف أحد ابن ماجر اكتب ونرمد رسول أكرم صلى الله عليه وسلم جامعا كي আল্লাহর ব্যাপারে এমন কষ্টের সম্মুখীন করা হয়েছে আল্লাহর ব্যাপারে অনেকে কষ্ট দিয়েছেন রসুলকে ভীতির সম্মুখীন করেছেন ভয় প্রদর্শন করেছেন রসুল আকরম সাল্লাহামকে যা আবু তালেবের জীবন সম্ভব হয়নি হ্যাঁ ইতিমধ্যে আবু বকর সদি তিনি করার অনুমতি চাইলেন। কারণ মধ্যে মুসলমানদের উপর আপনার শাস্তি এবং চালানো হয় শাস্তির এই কারণে তিনি আর করতে না পেরে তিনি অনুমতি চাইলেন যে তিনি ইথোপিয়া হিজরত করবেন তখন রসুল আকরুল ইসলাম তাকে অনুমতি দিয়ে দিলেন যে ঠিক আছে তুমি যেতে পারো কিন্তু ঘটনা যখন বের হলেন তখন একজন ব্যক্তির সাথে তার সাক্ষাৎ হয় যার নাম হচ্ছে ইবনুদ্দা এই ইবনুদ্দা ছিল আলকার একটা কবিলার গোত্রের নেতা তিনি বলছিলেন যে আমি তোমাকে ইয়ে আশ্রয় দিচ্ছি কোন অসুবিধা নেই তুমি আবার তোমার এলাকায় চলে যাও তাকে বললো মেনে নিয়েছে কিন্তু কোরআশদের সমস্যা হইলো কি যে কোরআশদের কষ্ট হলো এমনি দুহন্যার এই আশ্রয় দেওয়ার কারণে আবু তাদের কষ্ট হইলো যে আবু বকারি কিন্তু জোরে জোরে কোরআন করতেন যখন তিনি নকল সালা তাদের করতেন জোরে জোরে কোরআন তেলাওত করত এবং এটার প্রতিক্রিয়া মানুষের মধ্যে পড়তো অনেকেই কোরআন শুনতে আসতেন লুকিয়ে লুকিয়ে করে তিনি কোরআন করতেন কান্নাকান্না ভাব নিয়ে তখন এটা তাদের জন্য কষ্টদায়ক হলো যে দুগন্য আশ্রয় কারণে তারা কিছু করতে পারছিল না আবার তারা খুবই কষ্ট পাচ্ছিল যে ও আশ্রয় গিয়ে সে বেশি বেশি উচ্চ আওয়াজে কোরআনতেলাওয়াত করে তখন ইবনুদ্দুকের কাছে অবস্থান শুরু করেন ইয়া আছে মানে অবু বকরের ইতিমধ্যে যে ব্যাপারটা হ্যাঁ ইতিমধ্যে আবার রসুল আকরম মক্কাতে হ্যাঁ আপনার মানে কষ্ট দেওয়ার ব্যাপারটা রানা করলেন এবং তাই গিয়ে তাদেরকে ইসলামের দিকে আহ্বান করলেন কিন্তু ব্যাপারটা এমন হয় যে তাইফবাসীরা রসুল আকরমকে অভ্যর্থনা জানিয়েছেন কি পাথর মেরে যে खूब चिंतित अंतर खूब मन खराब करके बारे अपन भवगुर भाव रहे आगात चोटे तक এলাকায় গিয়ে দ্রুত সেখানে তার হুঁস ফিরে তিনি পাহাড়ের পেরিস্তাকে সাথে নিয়ে রসুল আকরামসলামের কাছে উপস্থিত হন এবং তাকে বললেন যে আপনাকে কয়েকটা ইতিহার দেওয়া হলো যা আপনি ইচ্ছা করলে মুকাকে ধ্বংস করার আদেশ করতে পারেন তা আমরা মুক্কাকে ধ্বংস করে পাহাড়ের পেরেস্তে আস্তে করে দেওয়ার জন্য অথবা আপনি ধৈর্য ধরেন কি করবেন সেটা আপনার ব্যাপার ধরবেন্লাম সেখান থেকে মক্কায় চলে আসলেন এবং আদিন একজন নেতা ছিল তার আশ্রয় তিনি আবার মক্কায় প্রবেশ করেন আরেক ব্যাপার সেটা হচ্ছে ইতিমধ্যে রসুল আকরমা জানায়নি এই কারণে রসুল খুবই চিন্তিত হল হম তো ইতিমধ্যে আল্লাহ একটা ব্যবস্থা করলেন যে ইসরা এবং মেয়েরাজের ঘটনা ঘটিয়ে দিলেন এটার উদ্দেশ্য আছে রসুলের মনকে স্থির করা কারণ দীর্ঘ সময় তিনি এই কারণে তার মনকে স্থির করার জন্য এবং তাকে সম্মানিত করার জন্য এই ঘটনা ঘটে আল্লাহ এসরার ঘটনাটা সুরা ইসরার মধ্যে আপনার যেটাকে আমাদের দেশে বলে বলা হয় সুরা ইসরার মধ্যে উল্লেখ করেন আর ঘটনাকে ঘটনা এটা কিন্তু এক রাতের কম সময়ের মধ্যে ঘটেছে রসুল আকরমসালাম এসার পর বের হয়ে গেলেন এবং তিনি ফজরের আগে আসলেন হ্যাঁ ইতিমধ্যে একটা অলৌকিক ঘটনা ঘটে যায় যেটা কেউ কল্পনাও করতে পারে না আর এটা ধারাবাহিক ভাবে ইনশাল্লাহ পরবর্তী টুইট এর মধ্যে আমরা হ্যাঁ আলোচনা করবো এই পর্বকে এখানে শেষ করছি ওসল্লাহি ওসহা